বিসিল্ল রোহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن ابي هريره الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تبغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله اخوان المسلم اخو المسلم لا يظلمه ولا يحقره ولا يخذله التقوى هنا ويشير الى صدره ثلاث مرات بحسب امرئ من الشر ان يحقر اخو كل مسلم على المسلم حرام دمه وماله وعرضه প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেক সময় মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস তো আছেই সবাই এক পর্যায় নয় কেউ কেউ গরিব তাকে নিচু ভাবতে পারে না কারণ সেহেতু আপনার মতো একজন মুসলমান সে তো স্বাধীন পুরুষ সুতরাং তাকে আপনি কিভাবে নিচু মনে করতে পারেন সে তো আপনার ভাই আপনার আপন ভাই যদি একটু দুর্বল হয় আপনি তাকে সবল করার চেষ্টা করেন কিন্তু আপনার সমাজের আর একে অপরকে হিংসা করবে না আরেকজনের কোন নেমত দেখে আরেকজনের কোন সুবিধা দেখে আমি তার সেই সুবিধা কারণে তাকে হিংসা করতে পারি না ওালাসু এবং কাউকে ধোকা দিতে পারি না আমি বেঁচা বিক্রিতে বিস্কুট ধোকামি এখন ভরপুর ভাবে চলছে সুতরাং সেই আপনার আরেকজনকে ঠকিয়ে দেওয়া সেগুলার ফিকিরে আমাদের মাথা থেকে দূরে সরাতে হবে ওরা বলেন তোমরা একে অপরকে শত্রু মনে করবে না বরং একজন একজনকে ভাই মনে করবে মুসলিম ভাই তার সাথে শত্রুতা হতে পারে না ওলা রসুল বলেন যে তোমরা কখনো হ্যাঁ একে অপরকে পেছন দেবে না অথবা এক অপরের পিছনে পড়তে যাবে না কোনোভাবেই নয় বরং তার কল্যাণে তুমি এগিয়ে আসবে বলে যে বলা বলে যে তোমাদের কেউ যেন অন্যের বিক্রির উপর নিজে বিক্রি না করে এটা সাধারণত দোকানদারদের ক্ষেত্রে বিক্রি করে দিলেন এটাতে সমস্যা হবে কি ওই ব্যক্তি আপনার সাথে শত্রুতা শুরু হয়ে যাবে তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না এটা হতে পারে না আপনি দেখবেন অপেক্ষা করুন হ্যাঁ যদি সেই ব্যক্তির সাথে আপনার চুক্তি না বানে এই লোকটা যদি ওখান থেকে ফিরে যায় তখন আপনি সুযোগটা গ্রহণ করতে পারেন আপনি কেন বেচা চলছে এই মুহূর্তে আপনি কেন লোভ দেখিয়ে তাকে ওখান থেকে সরিয়ে নেবেন আরেকজনের গ্রাহককে আপনি ট্রেনে নেবেন সেটা কখনো হতে পারে না বরং আপনাকে ধৈর্য ধরতে হবে আল্লাহ যদি আপনার জন্য রিজিক রেখে থাকেন তাইলে ওর থেকে সে কিনবে না আপনার থেকে সে কিনতে অবশ্যই আগ্রহী হবে হম এই কারণে বিশৃঙ্খলা আসে এরকম কাজ করতে রসুল এখানে নিষেধ করেছেন হ্যাঁ আর রসুল বলেন যে আসল ব্যাপার হচ্ছে যে আমরা কি করব পুন বাদুল্লাহনা একে অপরের ভাই হয়ে যদি ভাতৃত্ববোধ যদি চলে আসে তেলে এই অপরাধগুলো আমাদের কমে যাবে এবং রসুল বললেন আল মুসলিম আহল মুসলিম একজন মুসলমান আরেকজন তার উপর জুলম করতে পারে না ওলাইয়াহ করুক ভাবতে পারে না ওলাইয়াহ ধরুক অনে অবশ্যই তাকে সহযোগিতা করার জন্য হ্যাঁ দৌড়ে হবে এবং রসুল বললেন আসল ভিতরের ব্যাপার হচ্ছে আল্লাহ যদি আল্লাহ ভীরুতা চলে আসে তাহলে সব সমাধান হয়ে যাবে এবং রসুল নিজের বুকের দিকে ইশারা করে বলছিলেন আল্লা সেটা হচ্ছে অন্তরের মধ্যে রুকায়িত এবং রসুল বলতেছিলেন মুসলিম যে একজন মানুষের নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট অন্য মুসলমান ভাইকে নিচু মনে করবে সুতরাং অন্য মুসলমান ভাইকে নিচু মনে করা সেটা একটা বিশাল অপরাধ যে নিচু মনে করবে না আরো অনেক সমস্যা আলাল মুসলিম হারাম দমহু আয় মুসলমানের জন্য আরেকজন মুসলমানের তিনটা জিনিস হারাম তার রক্ত হারাম তার সম্পদ হারাম তার ইজত হারাম সুতরাং এগুলার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ইচ্ছা করে কারোর কারোর সম্পদ গ্রাস করতে না কারোর ইজত নষ্ট করতে না কাউকে আল্লাহ আমাদের সহযোগিতায় যেন আমরা এগিয়ে আসতে পারি সেই চেতনা আমাদের মধ্যে আসে অন্যকে যেন নিচু মনে না করি সেই অবশ্যই মানসিকতা আমাদের মধ্যে যেন আল্লাহ তৈরি করে দেন্লাহ